আল্লাহ তালা কে করু। কেশরণ করামটি আড়ে ধরু আল্লাহ তালা কে কেশরণ করার নামটি আড়ে ধরু আল্লাহ তালা কেশরণ করার নামটি আড়ে ধরু। বিনিময় পাবে তার বিরাট বড় বিনিময় পাবে তার বিরাট বড় বিনিময় তার বিরাট বড় হতির মোহনা পেতেও পারো আল্লাহ তালাকে স্মরণ করো আল্লাহ নামটি রাখড়ে ধরো আল্লাহ তালাকরণ কর আল্লাহ নাম কি আঁকড়ে ধরো নামে তার সুধা ভরা আছে বহু মধু অফুরান নামে তার সুধা ভরা আছে বহু মধু অফুরান নামে তার সুধা ভরা আছে বহু মধু ফুরন ওই নামে পিক পাপি গায়ে মায়া গান ওই নামে পিক পাপি গায়ে মায়া গান ওই নামে পিক পাপি গায়ে মায়া গান শুনতে মনে যায় আরো আরো আল্লাহ তালাকে শরণ করো আল্লাহ নামটি আঁকড়ে ধরো আল্লা তালা কে স্মরণ করো আল্লাহ নামটি আঁকড়ে ধরোয় পাবে তার বিরাট বড় বিনিময় পাবে তার বিরাট বড়ো মুক্তির মোহনা পেতেও পারো আল্লাহ আল্লাহতালা কে স্মরণ করো আল্লাহ নামটি আঁকেড়ে ধরো अल्लाह तला के सरण करो अल्लाह नाम टी आकड़े धरो ओई नाम जो पे पाई हिया मोदे दुखे शंतो ना ओई नाम जो पे पाई हिया मोदे दुखे शंतो ना ओई नाम जो पे पाई हिया मोदे দুঃখে শান্ত না ওই নামে বিদুরিত বিদয় ওই নামে বিদয় বিদুরিত হয় যাত না তার সাথে প্রেম প্রীতি কর গাড়ো আল্লাহ তালাকে স্মরণ করো আল্লাহ নামতি আঁকড়ে ধরো আল্লাহ তালা কে স্মরণ কর আল্লাহ নামটি আকড়ে ধরোয় পাবে তার বিরাট বড় বিনিময় পাবে তার বিরাট বড় মুক্তির মোহনা পেতেও পারো আল্লাহ তালা কে স্মরণ করো নামটি আঁকড়ে ধরো কেশরঙ্ কর্হ নামটি ধরু আল্লাহ তালা করু কর্হ নাম টি ধরু